মেহমাদুহ অনুসলী আলা রসুল হিল করিম আমি ভাই বোনেরা রহমত মাঘিরাতুন আজাদ এর বার্তা নিয়ে পবিত্র রমাদানুল মোবারক আবারও আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে বর্ণিত হয়েছে রমজান মাসের আগমন ঘটত রাসুল সালের সামনে শাহরুল মুবারক ফর আলহামাহুল মন হুরিমা হয়ে রহা ফকদ হুরিম তোমাদের সামনে বরকতময় মাস রমজান এসে উপস্থিত হয়েছে এই মাসে তোমাদের উপর রোজাকে ফরজ করে দেয়া হয়েছে এই মাসে জান্নাতের খুলে দেয়া দেয়া হয় হয়। এবং করে এই মাসে এমন একটি রাত রয়েছে এই মাসে এমন একটি বরকতময় রাত রয়েছে যা হাজার মাস থেকে উত্তম যে ব্যক্তি ওই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হলো সে সব ধরনের কল্যাণ থেকে বঞ্চিত হলো অন্য হাদিসে আরো বর্ণিত হয়েছে রাসুল সাল্লাস বলেন যখন রমজান মাসের প্রথম রাতের আগমন ঘটে তখন দুজন প্রত্যাশী ব্যক্তি কল্লানের দিকে ধাবিত হও অয়া বা অকল্লান প্রত্যাশী ব্যক্তি অকল্লান কাজ থেকে বিরত হও আমিও সেই কন্ঠে কারীর মিলিয়ে তোমাদের সামনে চিৎকার করে বলছি আকসির হে নেককার লোকেরা তোমরা ন্যাক কাজের দিকে অগ্রসর হও হে পাপিষ্ঠ ব্যক্তিরা তোমরা পাপাচার থেকে বিরত হও প্রিয় ভাই অনেক হয়েছে অনেক পাপাচার করেছ পুরো বছর জুড়ে বন্ধুদের সাথে অনেক দিয়েছ গান শুনে মুভি দেখে অশ্লীলতায় নিমজ্জিত হয়ে অনেক মূল্যবান সময় নষ্ট করেছ মাদকের পিছনে ছুটতে ছুটতে নিজের জীবনটাকে নিঃশ্বাস করে দিয়েছ গার্লফ্রেন্ড কথা ভাবতে ভাবতে আপন প্রতিপালকের কথাই ভুলে গেছ হে ভাই অনেক হয়েছে আর নয় এবার নিজেকে শুদ্ধানোর সময় এসেছে পবিত্র রমাদানুল মোবারক তোমার দরজা এসে করা আর ঘুমিয়ে থেক না এবার জাগ্রত হও রমজানকে স্বাগত জানাও বাসার টিভি গুলোকে বন্ধ করে দাও মাদক ও নেশাজাতীয় দ্রব্যকে চিরতরে বিদায় জানাও এখানে সেখানে বন্ধুদের সাথে আড্ডা না দিয়ে সবাইকে সাথে নিয়ে মসজিদে ছুটে যাও তোমার রবের সামনে শেষদা অবনত হও প্রিয় ভাই ও বোন রমজান এসেছে তোমাকে শুদ্ধে দিতে রমজান এসেছে তোমাকে পুত্র পবিত্র করতে রমজান এসেছে তোমাকে মোত্তাতেই বানাতে সুতরাং এই রমজান মাসে এক অনিষ্ঠতার সাথে রোজা রাখো বেশি বেশি করে নামাজ আদায় করো বেশি বেশি করে দান সাদাকা করো অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করো কোরআনকে বোঝার চেষ্টা করো আল্লাহকে স্মরণ করে নিজের অন্তরকে পরিতৃপ্ত করো রমজানের শেষ দশকের বেজর রাত্রগুলোতে সবে কদরতালাস করো ওই রাত্রগুলোতে বেশি বেশি করে ইবাদত করো কেননা আল্লাহ তালা ওই রাতের ব্যাপারে বলেছেন লাই লুল কাদের রেখাই রম্মিন আল ফিসাহার লাইলা কাদর হচ্ছে এমন এক বরকতময় রাত্র যা হাজার মাসের চেয়ে উত্তম রমজান মাসে রয়েছে গুনা থেকে মুক্তি লাভের এক সুবর্ণ সুযোগ সুতরাং তুমি ওই সকল হতভাগা লোকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না যারা বরকতময় মাস রমজান পেল কিন্তু নিজের গুনাস ক্ষমা করাতে পারলো না কেননা রাসুল সাল্লি সাল্লাম বলেছেন ওই ব্যক্তি ধ্বংস হোক ওই ব্যক্তি ধ্বংস ওই ধ্বংস হোক যে রমজান পেলো কিন্তু তার গুন সমূহকে ক্ষমা করাতে পারলো না আল্লাহ তালা যেন আমাদেরকে রমাদানুল মুবারকের শ্রেষ্ঠ সময়গুলোকে সঠিক কাজে ব্যয় করার তাওফিক দান করেন আ ইল্লাল ই